গত দুই পর্বে আলোচনা হচ্ছিল নবীজির সামাজিক জীবন নিয়ে আজকে থেকে শুরু হবে নবীজির আখলাক নিয়ে আলোচনা এটাই হচ্ছে এই সিরিজের প্রধান অংশ এই অংশে প্রবেশ করবার আগে নবীজি সাল্লাহ আলিহ আসলামের বর্ধিত পরিবার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলির আলাপটা আমরা সংক্ষেপে সেরে নিতে চাই নবীজিৎসল্লাহু আলি আসলামের চাচা আবদুল মোত্তালিবের সন্তানগণ হচ্ছেন নবীজিৎসাল্লাহু আলহ আসসালামের চাচাগন। সর্বসম্মত মতে সংখ্যায় তারা নয়জন এক হামজা দুই আব্বাস রাদ আনহু তিন আবু তালেব যার প্রকৃত নাম আব্দে মানাফ চার আবুল আহাব যার প্রকৃত নাম আব্দুল ওজা পাঁচ জুবাইর ছয় জিরার সাত মুকাউম আট মহিরা নয় গিদাক যার প্রকৃত নাম মুসআ নবীজির পিতা হলেন আব্দুল মোত্তালিবের দশম সন্তান হারেস নামেও তার একজন চাচা ছিলেন অনেকে বলেন আবদুল কাবা নামে আরেকজন ছিল কারো মতে এটা মুকাউমের অপর নাম কেউ বলেছেন জাহাল নামে একজন ছিল অন্যরা বলেছেন এটা মুগিরার অপর নাম এদের মধ্যে হামজা এবং আব্বাস রাদেল আনহুমা ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেননি হামজা রাদেল্লা আনহু ছিলেন আল্লাহ উত্তর রাসুল সাল্লু আলিয়ালামের সিংহ ও সৈয়দ সুহাদা অর্থাৎ শহীদদের সর্দার बुअत ष्ठ बचरे मुसलमान हन अमरद्ला आनहुर इसलम ग्रहण ठीक तीन दिन आगे मदिनाए हिजरत करहण कर बदर युद्धे एरपर उहूद जुद्धे अंश नी शाहद बरण करें वाही ताकि दूर थ बल्लम निक्षेप कर शहीद कर दे शाहदे अंग प्रत्यंग बिकृत करसुल्लाम तक अपन विकृत देह देखे जो व्यथा पे और कख पावना এর চেয়ে ক্রোধ উদ্রেগকারী স্থানেও কখনো দাঁড়ায়নি তাকে এবং তার বোনের ছেড়ে আবদুল্লাহ এ বিন জাহাজ আনহুকে একই কবরে দাফন করা হয় আর আব্বাস রাদিল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন অনেক দেরিতে কিন্তু তার অবস্থান ছিল সবসময় রসুল সোল্লু আলহিউ আসলামের পাশে আকাবার দিন যখন রসুল সোল্লু আলিহ আসলাম আনসারদের বায়াত করেন তখন তিনি উপস্থিত থেকে তাদের সাথে সংলাপ করেন বদরযুদ্ধের দিন তাকে বাধ্য হয়ে উপস্থিত থাকতে হয় এবং মুর্শিকদের কাতারে দাঁড়াতে হয় সেদিন মুসলিমরা তাকে বন্দি করে এবং তিনি মুক্তিপণ দিয়ে পরে মক্কায় ফিরে যান মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলামের ঘোষণা দেন এবং হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হন পথিমধ্যে জুফা নামক স্থানে রসদসাল্লা আলিয়াসলামের সাক্ষাৎ হয় ফলে তিনি পরিবারকে মদিনায় পাঠিয়ে দিয়ে মক্কা বিজয়ে শরী খাওয়ার জন্য নবীজির সাথে ফেরত আসেন মক্কা বিজয়ের পর যেহেতু আর হিজরত নেই তাই এর মাধ্যমে আব্বাস রাদিল্লা আনহুর হিজরত শেষ হয়ে যায় ওসমান রাদিল্লা আনহুর খেলাফত আমলে তিনি মদিনায় ইন্তেকাল করেন ওসমান রাদিল্লা আনহুর শাহাদের দুই বছর পূর্বে নবীজির ফুফুগণ আব্দুল মোত্তালেমের কন্যারা হলেন রসুসাল্লা আলি আসলামের ফুফু তারা মোট জন, এক সাফিয়া তিনি জুবাইর ইবনুল আওয়ামের মাতা দুই আতিকা তিন বার্রাহ চার আরওয়াহ পাঁচ উমাইমা এবং ছয় বাইজা যাকে উম্মে হাকিম বলা হয় আতিকা এবং আরোয়া ইসলাম গ্রহণ করেছেন কিনা সে নিয়ে মত আছে তবে সাফিয়া রাদ আনহার ইসলাম গ্রহণে কোনো দ্বিমত নেই তিনি হিজরত করেছেন এবং খন্দক যুদ্ধে এক ইহুদিকে হত্যা করেছেন বিষ হিজড়িতে অমর রাদ আনহর আমলে তিনি মদিনায় ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় নবীজির দুধ সম্পর্কীয় ভাই নবীজির দুধ মধ্যে একজন হচ্ছেন হামজারাদিল আনহু এবং আরেকজন হচ্ছেন আবু সালামা এমনি আবদুল আসাদ আবুল হাবের দাসী সুয়াইবা তাদের দুধ করিয়েছেন বিল্লা জুরি বলেন হালিমা নবীজিকে গ্রহণের পূর্বে তিনি অল্প কিছুদিন দুধ পান করান এর আগে তিনি দুধ পান করিয়েছেন হামজারদেল আনহুকে এবং পরে আবু সালামাকে হামজার কন্যার কথা বলা হলে রসুলসাল্লু আলাইহাসালাম বলেন সে আমার জন্য হালাল নয় কেননা সে আমার দুধ কন্যা উম্মে সালামার কন্যার ব্যাপারে রসদাল্ল আলিয়া বলেন সে আমার দুধ ভাইয়ের কন্যা আমাকে ও আবু সালামাকে সুয়াইবা দুধ পান করিয়েছেন নবীজির আরেক দুধ হচ্ছেন আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আবদুল মোত্তালিব নবীজি ও তাকে হালিমা সাদিয়া তার অন্য সন্তানদের সাথে দুধ পান করিয়েছেন হালিমার অন্য সন্তানরা হলেন আবদুল্লাহ আসিয়া এবং জুদামা জুদামা পরিচিত সাইমা নামে শৈশবে নবীজির প্রতিপালনকারী শৈশবে নবীজিকে প্রতিপালন করেছেন আইমানের মা বারাকা বিন তেসালাবা ইবনে হাসান যিনি তার সন্তান আইমান ইবনে ওবায়দ এর কারণে উম্মে আইমান নামে প্রসিদ্ধি পেয়েছেন তিনি ওসামা বিন জায়দেরও মা উবায়দ ইবনে জায়েদ ইবনুল হারিস খাজরা পর জায়দ ইবেন হারিস রাদিল্লা আনহো তাকে বিয়ে করেন তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং আবিসিয়া এবং মদিনা উভয় হিচড়তে অংশ নেন নবীজি তাকে দেখতে যেতেন আনাসব মালিক রদুল্লাহ আনহু বলেন রসুল সাল্লা আলি আসালাম একবার উমবে আয়মানের কাছে গেলেন আমিও তার সাথে গেলাম তিনি নবীজিকে একটি পাত্রে পানীয় দিলেন আনাস রদুল্লাহ আনহু বলেন আমার জানা নেই নবীজি তখন রোজা থাকায় নাকি তার খাবার ইচ্ছে না থাকায় পাত্রটি ফিরিয়ে দিলেন তখন উমবে আয়মান রদিল আনহা চিৎকার করে অসন্তোষ প্রকাশ করেন। আনসরদ্দুল্লাহ আহনুর মা নবীজিকে অনেকগুলো ফলবান খেজুর গাছ দিয়েছিলেন তিনি সেগুলো ওসামা বিন জায়দের মা উম্মে আইমানকে দিয়ে দেন খাইবার যুদ্ধ থেকে ফিরে এলে রসুলসল্লাহ আলিয়াস্লাম আদেশ দিলেন মুহাজিররা যেন হিজরত পরবর্তী আনসারদের দানগুলো ফিরিয়ে দেয় তাই আনাসরদ্দুল্লাহ আনহু উম্মে আইমানের কাছে তা চাইতে গেলেন আনাসরদ্দুল্লাহ আনহু বলেন উম্মে আইমান আমার গলার কাপড় ধরে বলছিল কক্ষো না সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো মাবুদ নেই এগুলো মুহাম্মদ আমাকে দান করেছেন তিনি তোমাকে তা দিতে পারেন না এদিকে নবীজি বলছিলেন আপনার অনুরূপ সম্পদ দেওয়া হবে উম্মে আয়মান রদিয়াল্লা আনহা বলছিলেন খোদার কসম কখনো না শেষে নবীজি তাকে এর দশগুণ বেশি দান করেন নবীজির সঙ্গে এমন আন্তরিক সম্পর্কের কারণে নবীজির ওফাতের পর আবু বকর এবং অমর রদিয়া আনহুমা উম্মে আয়মানকে দেখতে যেতেন উম্মে আইমানের জীবন বৃত্তান্ত ইবনে শিহাব সংক্ষেপে এভাবে বলেন উম্মে আইমান বা উম্মে ওসামা বিন জায়েয়েদ ছিলেন নবজির বাবা আবদুল্লা এ বিন আবদুল মুতালিবের দাসী তিনি ছিলেন হাবাসার অধিবাসী আবদুল্লাহর ওফাতের পর নবীজি সাল্লু আলহাম জন্মগ্রহণ করলে উম্মে আইমান তাকে প্রতিপালন করেন বড় হয়ে নবীজি তাকে আজাদ করে দেন এবং জায়দ এবং হারিসার সাথে বিয়ে দেন নবজির ওফাতের পাঁচ মাস পর তিনি ইন্তেকাল করেন এই ছিল মোটামুটি নবীজি সাল্লু আলিউসালামের বর্ধিত পরিবারের কিছু সদস্যের পরিচয় এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের মূল আলোচনায় রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের আখলাখ কি ছিল কেমন ছিল প্রথমত আল্লাহ বলছেন আপনি সুমহান চরিত্রের অধিকারী পৃথিবীর সব কলম যাবতীয় কল্পনা আল্লাহর এ বাণীর তাৎপর্য তুলে ধরতে অক্ষম আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক মানদণ্ডে তার বান্দা রসুলসাল্লাহু আলি আসলামের ব্যাপারে এই সাক্ষ্য আল্লা হেহে আপনি মহান চরিত্রের অধিকারী এটা আল্লাহর পক্ষ থেকে তার সুমহান চরিত্র বিশিষ্ট হবার দলিলও বটে যার প্রকৃত মর্ম আল্লাহ ভালো জানেন কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় এর স্বরূপ পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা রসুল্লাহ সাল্লু আলি আসলামের চারিত্রিক মহত্ব সম্বন্ধে সাহাবায় জবানিতে অনেক ঘটনায় বর্ণিত আছে আর তার বাস্তব জীবন ছিল সকল বর্ণনার চেয়েও সুস্পষ্ট এবং জীবন্ত প্রমাণ কিন্তু আল্লাহর এই প্রশংসা বাণী তার মহত্ব প্রকাশের ক্ষেত্রে অন্য সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ হয়ে উঠেছে কারণ এটি অবতীর্ণ করেছেন মহান রব্বুল আল এবং একে ধারণ করেছেন শ্রেষ্ঠতম মানব রসুল সাল্লি আসাল্লাম অধিকন্ত তিনি ছিলেন স্থির অচঞ্চল দৃঢ় ও প্রশান্ত সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই আয়তার ব্যাখ্যা উল্লেখ করেছেন এখানে তার সামান্য অংশ উল্লেখ করছি আয়াতের মর্ম বোঝার জন্য এ আলোচনা গভীর মনোযোগের সাথে শোনা দাবি রাখে এই আয়াত হলো মুশ্রিকদের সেই সময়ের আরোপিত অপবাদের খণ্ডন যখন রসুল সাল্লা আলি আসালাম মক্কায় প্রকাশ্যের দাওয়াত দেয় মক্কায় মুশ্রিকরা তাকে পাগল আখ্যা দিয়েছিল আল্লাহ তাল্লা তখন বলেন নুন কসম কলমের এবং যা কিছু তারা লেখে তার আপনি আপনার রবের অনুগ্রহে উন্মাদ নন আর নিশ্চয়ই আপনার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান এবং নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী সুরা আল কলম আয়াত এক থেকে চার এই আয়াত রসুলসাল্লাহু আলিহামের প্রতি আরোপিত উন্মাদনার অপবাদ নাকচ করে দেয় এবং তার যথার্থ অবস্থান সাব্যস্ত করে বলে যে তিনি হলেন সুমহান চরিত্রের অধিকারী আবু হুরানহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিহালাম ইরশাদ করেছেন আমার ও পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো যেমন কোনো ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করল তারপর তাকে সুন্দর ও সুসজ্জিত করল কিন্তু এক কোণে একটি ইটের জায়গা ফাঁক রইল লোকেরা সে বাড়ির চারপাশে ঘুরতে থাকে আর অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এই ইটটি কেন বসাওনি বসাও নি রসল সাল্লাস্লাম বললেন আমি সেই ইট আমি শেষ নবী তিনিই সেই প্রতীক্ষিত নবী যার মাধ্যমে নুবোত প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং নবতের ধারা সমাপ্ত হয়েছে সুতরাং তার মধ্যে সর্বোত্তম চারিত্রিক গুণের সমাবেশ আশ্চর্যের কিছু নয় এটা নবোজ সমাপ্তির অনিবার্য বিষয় রসৎসাল্লাসমের চরিত্র ও আচরণই হল মানদণ্ড যার উপর ভিত্তি করে সকল আমল ও কাজের মূল্যায়ন হবে তার চরিত্রে হচ্ছে মাপকাঠি যার মাধ্যমে সকল চরিত্রের পরিমাপ করা যাবে এমন একটি মানদণ্ড থাকা জরুরি কারণ সময়ের পরিক্রমায় প্রজন্মের বিবর্তনে অনেক সময় মূল্যবোধি পাল্টে যায় মন্দ পরিণতি হয় ভালোতে আর ভালো হয়ে যায় মন্দ আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে কঠোরতা ও অতিরঞ্জনের আরেকটি দিকও আছে অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে তা কল্যাণপূর্ণ মনে হলেও ইসলামের মানদণ্ডে তা বিচ্যুতি রসল্লা সাল্লু আলাইসলামের যুগে এ ধরনের বাড়াবাড়ি দেখলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন আয়সিল্লানহা থেকে বর্ণিত একবার একটি বিষয় রসুলসাল্লাহ আলিয়াস্লাম সহজভাবে করলেন এই খবর কয়েকজন সাহাবির নিকট পৌঁছলে মনে হল তারা যেন তা পছন্দ করলেন না এবং তা থেকে বিরত থাকলেন এই সংবাদ শুনে রসল্ল সাল্লু আলিউসাল্লাম উঠে দাঁড়িয়ে বক্তব্য দিলেন এবং বললেন কি হলো সেই লোকদের যারা শুনেছে যে আমি একটি কাজ সহজভাবে করেছি এরপর তারা তা অপছন্দ করেছে এবং তা গ্রহণ করা থেকে বিরত থেকেছে আল্লাহর কসম আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি এবং তাকে সবচেয়ে বেশি ভয় করি অন্য বর্ণরা এসেছে এই সংবাদ শুনে রসল সাল্লু আলিউসালাম রাগান্বিত হলেন এমনকি রাগের ছাপ তার চেহারায় ফুটে উঠল তারপর তিনি ওই কথাটি বললেন এমনিভাবে তিনি এমন একটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যা থেকে সাহাবিগণ হয়তো অধিক তাকোয়া ও পরহেজগানি থেকেই বিরত থেকেছেন কিন্তু রবিজির কাছে তা ছিল সরল পথ থেকে বিচ্ছুতি তাই আমাদের একটি মানদণ্ডের প্রয়োজন সব সময় আমরা যার স্বর্ণাপন্ন হব রসুলসল্লাহ আলী আসালামের আচরণই সেই মানদণ্ড তার আখলাক ছিল কোরআন এটা অমুল মিন আই সারদুল্লাহ আনহা বলেছিলেন রসুলসাল্লাহু আলহিহ আসসালামের আখলাক বর্ণনা করতে গিয়ে এই বর্ণনা আয় সারদুল্লাহ আনহার গভীর প্রজ্ঞা জ্ঞান ও পাণ্ডিত্যের প্রমাণ বহন করে আর কেনই বা এমন হবে না তিনি বেড়ে উঠেছেন রসুল সাল্লাহ আলিউ আসলামের সবচেয়ে প্রিয় সাহাবি আবু বকর রাদিল্লাহ আনহুর ঘরে এরপর বসবাস করেছেন নবীজি সাল্লাহ আলিউ আসলামের পরিবারে বাক্যটি সংক্ষিপ্ত বটে কিন্তু এর মর্মে বড় গ্রন্থকেও ছাড়িয়ে যাবে সুতরাং কেউ যদি রসুলসাল্লাহ আলিউ আসলামের চরিত্র সম্বন্ধে জানতে চায় তার জন্য কোরআন রয়েছে কেননা এটা এমন একটা কিতাব যার বক্তব্য তিনি কথায় ও কাজে পরিণত করে দেখিয়েছেন আনাসেবেন মালিক রদুল্লাহ আনহু বলেন রসুল সাল্লু আলিউ আসলাম ছিলেন চরিত্রের বিচারে সর্বোত্তম মানব আনাসেবেন মালিক রদুল্লাহ আনহু দীর্ঘ দশ বছর দিন রাত রসুল সাল্লু আলিহ আসসালামের করেছেন কাছ থেকে দেখেছেন এবং তার যাবতীয় অবস্থা প্রত্যক্ষ করে গেছেন যার সার সংক্ষেপ এই বাক্য আবদুল্লাবিন আমার রদুল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহু আলিউ আসসালাম কখনও অশ্লীল কথা বলতেন না অশোভন কিছু করতেন না तुम्हारे मध्य सब चे भो से ही जो सर्वोत्तम चरित्र अधिकारी अबूदर्दार अदल्ला आनुके बर्णित रसद सल्लाहु आलिम मिजानर पाल्लैं सब चे भारी उत्तम चरित्र सुंदर चरित्र अधिकारी व्यक्ति रोजादार और नामी व्यक्तर मर्यादाय पोछे जाए आयशा अदल आनें रसद सल्लाहु अलिव के बते शुने मुमिनबान्दा सुंदर व्यवहार माध्यम रोजदार और नामी व्यक्तर मर्यादा अर्जन करें আবু হুরানহু বলেন রসুলসালু আলিউলামকে জিজ্ঞেস করা হয়েছে কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে তিনি বলেন আল্লাহ ও সুন্দর আচরণ জাবে বর্ণিত রসুলসাল্লাহু আলহাম বলেছেন তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কেমত দিবসে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যারা তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আর সবচেয়ে অপছন্দনীয় ও কেয়ামত দিবসে আমার চেয়ে সবচেয়ে দূরবর্তী তারা যারা তোমাদের মধ্যে সারসার অর্থাৎ বাচাল, মুতাসাদ্দিক অর্থাৎ যারা দাম্ভিক সুরে কথা বলে ও মুতাফাই হিক জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সারসার ও মুতসাদ্দিক আমরা জেনেছি কিন্তু মুতাফাই হিক কারা রসুল্লাহ সাল্লু আলি আসলাম জবাব দিলেন যারা অহংকারী আয়সাদ আনহা বলেন রসুল সাল্লু আলি আসলাম বলেছেন ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন হল যে সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং পরিবার পরিজনের প্রতি অধিক হৃদতা রাখে শরীয়তের নৈতিকতার অবস্থান ইসলামী একমাত্র গ্রহণযোগ্য এবং এর রয়েছে সুদৃঢ় ভিত্তি এর বিভিন্ন দিক ওতপ্রোতভাবে জড়িত যে কোনো একটা বিষয় যদি আমরা পৃথকভাবে আলোচনা করি অন্যান্য বিষয়গুলো এসে পড়বে কারণ চারিত্রিক বিধানাবলী আইনের বিধানাবলী থেকে पृथक्रा जाए एक अर्थनैतिक विधानों सामिक विधान आलदा है ना क्यों यो एक साथ जड़ित इसलमी जीवन विधान चारित्रिक व्यवस्थापना सब दिक्कत पूर्ण मात्रा रे विषयटी अन्न को मतदर्शे नहीं आल कौरणे मक्की आयातगुल देखले बोझा जा विशेष जोर देना मक्की अध्याय शेष हार पूर्व মুসলমানদের হৃদয় রাজ্যে চারিত্রিক নীতিমালার ভিত্তি সুদৃঢ়ভাবে প্রথিত হয়ে গেছে এরপর মদিনায় সরিয়ে বিধিবিধান অবতরণ আরম্ভ হয় সময় বিবেচনাতেও এটা ছিল প্রথমে গুরুত্বপূর্ণ এর পরের ইতিহাসে তাকালে দেখব বিধিবিধান কীভাবে চারিত্রিক নীতিমালাকে সর্বপ্রথম প্রণিধানযোগ্য বলে মর্যাদা দিয়েছে তারপর এই বুনিয়াদী মুসলমানদের মধ্যে সচ্চরিত্রের সুদৃঢ়তম ভিত্তি স্থাপন করেছে এই বিশ্বাসী তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনন্য বিশ্বাসে জন্ম দিয়েছে এই বিশ্বাসী তাদের মধ্যে সচ্চরিত্রের উপাদানের বহিপ্রকাশ ঘটিয়েছে যা তাদের শিখিয়েছে পবিত্রতা পরিচ্ছন্নতা আমানতদারি সততা ন্যায়পরণতা করুণা পূর্ণতা প্রতিশ্রুতি রক্ষা কথায় ও কাজে সমন্বয় সাধন ইচ্ছা ও অন্তরের সঙ্গে সমন্বয় করা অন্যায় অবিচার থেকে বারণ করা ধোকা ও প্রতারণা অন্যায় সম্পদ ভক্ষণ ইজ্জত আবরু হারাম বিষয়াবলী এবং বিভিন্ন অন্যায় ও অশ্লীল কাজ প্রচারে সীমালঙ্ঘন করার দিকটি কীভাবে নিয়ন্ত্রণ করা আনা যায় জানিয়েছে যে মানুষের অনুভূতিতে ও চলার পথে হৃদয়ের গভীর ও বাস্তবতার অঙ্গনে ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহারের মৌলিক গুণাবলী রক্ষার জন্যই শরীরতের বিধিনিষেধের নীতিমালা প্রতিষ্ঠিত হয়েছে এখানে সুন্দর ও একটি উল্লেখযোগ্য দিক হলো। সদাচরণের ভিত্তিতে প্রতিটি অংশ অন্যটির সাথে মজবুতভাবে জড়িত যেমন ইখলাস ও সততা প্রত্যেকটি আচরিত কাজের মধ্যে অন্তর্ভুক্ত পবিত্রতা ও আত্মশুদ্ধি রসদাল আলাইসলাম নামাজের শুরুতে দোয়া করতেন হে আল্লাহ আপনি সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর চরিত্রের পথে নিতে পারবে না মন্দ চরিত্র আমার থেকে দূরে রাখুন আপনি ছাড়া কেউ মন্দরিত্র থেকে দূরে রাখতে পারবে না এই হাদিসে দুই ধরনের চরিত্রের কথা রয়েছে উত্তম চরিত্র ও মন্দরিত্র মানুষ যখন মন্দ চরিত্র থেকে নিজেকে পবিত্র করে এবং উত্তম চরিত্র দিয়ে নিজেকে সজ্জিত করে তখন সে চরিত্রবান হয় সুতরাং এখানে দুটি কাজ পবিত্রকরণ ও সজ্জিতকরণ তবে সজ্জিত করার আগে পবিত্রকরণের কাজটি করতে হয় তাই আলোচনার ক্ষেত্রেও প্রথমে মন্দকার্যাবলী এবং তার থেকে মুক্তির পথ আলোচনা করা হবে এরপর সচ্চরিত্রে নিজেকে সচিত্রকরণের আলোচনার দিকে যাওয়া যাবে রসল সাল আলহাসম উত্তম আখ্লা চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ম কামাহা হাসান তা হলকে বা অর্থাৎ হে আল্লাহ আপনি যেভাবে আমার গঠনকে সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন আজকে এই পর্যন্তই আগামী কয়েক পর্বে চলমান থাকবে ইনশাআল্লাহ নবী জিসাল্লু আলাই আখলাখ নিয়ে আলোচনা সেই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি আলা আল মুহাম্মদ ওয়া আলাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ওরাকাত অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ www.facebook.com ডব অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল মিডিয়া